জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন আঁকাবা রাতে আমার দুজন মামা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন ইমাম বুখারি রহমাতুল্লা আলাহি বলেন ইবনু ওয়না বলেন দুজন মামার একজন হলেন বারা ইবনু মারুর রদিয়াল্লাহ তু